আমরা সেটির প্রথম বিগত খুব ভাই আলোচনা করেছিলাম আজকে তার শেষ অংশ আমরা আলোচনা করব রাসুল সাল আলিহা সাল্লামের বিদায় হজ পর্যন্ত আমরা আলোচনা করেছি আমরা তার শেষাংশ দিয়ে আবার শুরু করব তিনি বলেছিলেন তার বিদায় হজে আলাইকুম নারীদের তোমাদের উপর কিছু অধিকার রয়েছে সেটি হচ্ছে তাদের খরপোসের অধিকার স্বামীরা তাদের খরপোসের ব্যবস্থা ন্যায়সঙ্গত ভাবে করবে নারীদের বিষয়টা নিয়ে আমরা এই ক্ষুদার মধ্যে দেখছি রসুল সাল্লাহ সাল্লাম তাদের পক্ষেই বেশি অবস্থান নিয়েছেন शुधम तर मध्य भयंकर त्रुटि एवं अपराधे लिप्त है नुसुजे कुरान्वर भाषा तक तरह मृदुशा हम पारिवारिक भाव और बड़ अपराधे क्षेत्र तो विचार विभाग से देखें एखे कारो कारो प्रश्न एस पुरुषरा जो सेपराध करे तर शिवा ইসলাম কখনো পুরুষদের বিশেষ কক্ষপাতিত্ব করেনি এটা একটা সিস্টেম যার কথা রাসুল সালসাল্লাম উল্লেখ করেছেন পরিবারের প্রধান হবে বাবা যদি বাবা মা এবং তার সন্তানরা থাকে আর যদি স্বামী এবং স্ত্রী থাকে তাহলে মুসলিম সমাজে পরিবারের প্রধান হবেন স্বামী কিন্তু তার মানে এই নয় যে স্বামী যাচ্ছে তাই করবে তার মানে এই নয় যে স্বামী স্ত্রীকে নির্যাতন করবে এবং তারপর পার পেয়ে যাবে এবং আল্লাহ এবং তার রাসুল কিছু বলবেন না ব্যাপারটা মোটামুটি কোরআন এবং হাদিসের ভাষ্যগুলো দেখি যে সাল্লাম নারীদের প্রতি সদয় আচরণের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন আর কোরআনও কিন্তু নির্দেশ দিয়েছে যেমন আল কোরআনে আল্লাহ তালা বলছেন ও আয়া শিরু হুন্মা আর ন্যায়সঙ্গত ভাবে নারীদের সাথে স্ত্রীদের সাথে তোমরা জীবন যাপন করো এরপর যে কথাটা বলেছে আল্লা বলেছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন যদি তাদেরকে তোমাদের অপছন্দ হয় অনেক স্বামী তার স্ত্রীকে পছন্দ কর না নানান কারণে এখানে আল্লাহ বলছেন ফর এনি রিজন যে কোনো কারণে হোক যদি তাদেরকে তোমাদের অপছন্দ হয় ফলে এখানে পুরুষকে কনভিন্স করা হচ্ছে যে নারীর মধ্যে খারাপ কিছু থাকলেও তোমরা উত্তেজিত হো না তোমরা খারাপ আচরণ করো না বরং তাদের সাথে সদয় আচরণ করো কারণ তোমার দৃষ্টিতে খারাপ কিছু থাকলেও হয়তো আল্লাহ তার মধ্যে কল্যাণ রেখে দিয়েছে এবং তার সুন্দর ট্রিটমেন্ট এবং সলুশন দিয়েছে অতএব ইসলামিক আইডিয়লজি এর ভিত্তিতেই কিন্তু পুরো সলিউশনটা আমাকে নিতে হবে অন্য ভিন্ন ধারার চিন্তা আর এই ধারার আইডিওলজির মধ্যে মিক্স করলে কিন্তু হবে না জেনা ব্যাপিচার কিংবা মদপান সুরাপান নাইট ক্লাবে যাওয়া এই সমস্ত বিষয় নিয়ে অন্য কৃষ্টি কালচারে হয়তো অনেক সহজতা আছে কিন্তু মনে রাখতে হবে ইসলাম এই সমস্ত জায়গায় অবশ্যই বেশ কিছু বিধি দেশের আরোপ করেছে অতএব নাইট ক্লাবের কালচারের আলোকে ইসলামের বিধানকে আমাদের বিচার করা উচিত হবে না এবং একই রকম সহজতা शोभन नरणी कलचार ही आज के मानव समाज के नाना अश्लीलत भरे दिए अश्लील सम्पर्क मध्य दिए ध्वसर मुखोमुखी अतए आपो एक देखिए रसुल नारी सदयाचरण कर चला खूब द्रुत चलाते অবশ্যই যখন কোন বাহন খুব দ্রুত এমন কি বাসও আপনি দেখবেন তেব্রাস্তায় কষ্ট হয় না সুযোগ সুবিধার প্রতি খেয়াল রেখেছেন এবং সাহাবিকে বললেন রেফতাম তাওয়ারির আর রুরা শব্দের বহু বচন হচ্ছে তাওয়ারির তার রুরা মানে হচ্ছে কাঁচের বোতল বা কাঁচ কাঁচকে আপনার দেখবেন যখন কোনো কোন বাক্সের মধ্যে অথবা কোথাও কাঁচ রাখা হয় তখন লেখা হয় হ্যান্ডেল উইথ কেয়ার হ্যান্ডেল উইথ কেয়ার তাহলে কাঁচটা ভেঙে যাবে তাকে রক্ষা করা যাবে না ঠিক এভাবেই রাসুল সাল্লাহ সাল্লাহী কি চমৎকার একটা উদাহরণ দিলেন যে নারীদেরকে হ্যান্ডেল উইথ কেয়ারের কথা তিনি বললেন তাহলে তাদেরকে ভালোবাসা দেওয়া তাদেরকে সদয় আচরণের মধ্যে রাখা তাদেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া এটাই হচ্ছে নারীদের প্রতি সদয় হওয়া তাদের প্রতি রুক্ষ আচরণ তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা তাদের প্রতি নির্যাতন এটা দিয়ে কিন্তু তাদের প্রতি সদয় আচরণ কখনোই হয় না এরপরে আরও চমৎকার একটি কথা রাসুল সাল্লা সাল্লাম মাধব জাতিকে শেখালেন কি বললেন তিনি বললেন খাই রুকুম খাই রুকুম লে আহ এবং আরেকটা একই কথাই বলেছেন হিয়া রুকুম তোমাদের মধ্যে এই সমগ্র জনতার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম তাহলে এই একটা জায়গায় কিন্তু স্বামীরা স্ত্রীদের কাছে ধরা তাদের সার্টিফিকেট অর্থাৎ তারা যদি সার্টিফাই করে যে আমার স্বামী ভালো তাহলেই সেরিয়া বলছে তারা ভালো সত্যি ভালো স্বামী সত্যি ভালো ব্যক্তি যাই হোক এরপরে রাসুল সাল্লাম বললেন আর তোমাদের মধ্যে যাচ্ছি তোমরা কখনোই বিভ্রান্ত হবে না যদি সেই জিনিসটাকে শক্তিশালী ভাবে আঁকড়ে ধরো সেটি হচ্ছে আল্লাহর কিতাব কোন কোন রেবাইতে বলা হচ্ছে কিতাব আল্লাহ আমার কিতাব এবং আল্লাহ কিতাব এবং আমার সন্ন্যী আল্লাহ কিতাব এবং আমার সুন্না কেন তিনি এটা বলেছেন কারণের ব্যাখ্যা যাবে না কোরআনের অধিকাংশ হুকুম আহকামগুলোই বোঝাও যাবে না আমল করাও যাবে না অথবা কোরআন এবং সন্না দুটোই অতপ্রতভাবে জড়িত এরপর তিনি বললেন তোমাদেরকে যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনটা কথা বললেন জনতা বলল কি আমরা সাক্ষ্য দিচ্ছি যা আপনি পৌঁছিয়েছেন আপনি তাবলিজের দায়িত্ব পালন করেছেন পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন সুন্দর উপদেশ দিয়েছেন তাদের কল্যাণের উপদেশ আপনি দিয়েছেন তিনি তর্জনী আকাশের দিকে উঠিয়ে মানুষের প্রতি ইশারা করে তিনি বললেন কি আল্লাহ আকাশের দিকে এবং আল্লাহ তুমি সাক্ষ্য থাকো জনতাও সাক্ষ্য দিয়েছে যে আমি আমার দায়িত্ব পালন করেছি নসিহাত করেছি আদায় করেছি এরপরে বললেন তুম আপা আমা ফসাল্লা তোহরা তুমা আপা আমা ফসল্লাহ আসরা এ কথাটা বললেন কে যাবা আপত্তল্লা রাতি আল্লাহাল তিনি বললেন রাসুল সাল্লাহাল খুব বা শেষ করলেন করে তারপরে আদান দিলেন একটা আদান স্বাভাবিকভাবে এটা হচ্ছে জোহরের আজান জোহরের আজান দেওয়া হলো তুম আপা আমা এরপরে তিনি একামত দিলেন ফসল্লা এবং তারপরে জোহর পড়লেন তুমা আপা আমা এরপরে আজান দেওয়া হয়নি আবার একামত দিলেন এরপরে আসর করলেন তাহলে দেখা গেলামের ব্যবস্থা করলেন এরপরে জহর করলেন প্রথমে একামতের পরে দ্বিতীয় একামতের পরে আসর করলেন এটাকে বলা হয় জহরের সময় আসরকে এগিয়ে নিয়ে এসে জহরের সাথে একসাথে আদায় করলেন এই যে একটা কম্বাইন করা সালাতের মধ্যে দুটো সালাদ সাথে কোরআনে বলা হচ্ছে নিশ্চয়ই সালাদ মত সময় মতো মুসলিমদের উপর পড়া ফরস কোরআনের অপশন কিন্তু একটাই সেটা বলা হচ্ছে সময় মতো সালা করবে জোহরের বক্তব্যের কাছে এবং আল্লাহর অনুমতি ক্রমে তিনি কোরআনের সেই নির্দেশনার সাথে আরো কিছু অ্যাড করার মতো তার আইনি অধিকার ছিল রাসুল সাল্লা শুধু আরাফায় নয় মুখরে আরো অনেকগুলো আছে কোথাও যাত্রা করতেন বড় সফরে বের হতেন তখন তিনি তার এলাকার বাইরে বের হলেই অর্থাৎ বাড়ি এবং তার আশপাশ থেকে বের হলেই তিনি সালাদসরও করতেন এবং জমাও করতেন বিশেষ করে তিনি যখন চলমান অবস্থায় ছিলেন বা থাকতেন তিনি জমা করতেন যদি তিনি জোহরের আগে বের হয়ে যেতেন তিনি পথে কোথাও সালাত করতেন না অনেক দূর গিয়ে জোহরকে তাহির করে আসরের সাথে করতেন। আবার যদি কখনো তিনি জোহরের সাহেব বহুদূর পথ গমনের জন্য যাত্রা শুরু করতেন তখন আসরকে এগিয়ে নিয়ে এসে জোহর এবং আসর একসাথে পড়তেন এটাকে বলা হয় জামা যদিও এই বিষয়টি নিয়ে ওলামাদের মধ্যে দ্বিমত আছে কিন্তু সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত এবং তার একটা নিদর্শন আমরা আরাফার মধ্যে আর মুজালিফার মধ্যে পাই তাহলে জামা করার দুটো গ্রুপ একটা হল জোহর আসার মাগরিব একসাথে জমা করতে চান হবে না যেহেতু গ্রুপে মেলেনি রক্তের গ্রুপে না মিললে যেমন রক্ত নিলেও কোনো উপকার হয় না সালাতের গ্রুপেও মিলতে হবে এটা খুবই এটা একটা লজিক্যাল ব্যাপার এটা আল্লাহর সিস্টেম এভাবে আল্লাহ প্রত্যেকটা জায়গা তার সিস্টেমটাকে নির্ধারণ করে দেন আমরা এরপর তার পিঠে আবার চললেন চড়ে তিনি এসে আহ তার যে খাসুয়া উশি তার পেটকে পাথর বরাবর রেখে তিনি দাঁড়ালেন এখানে সাক্ষারাত বলতে জবালে আরাফা আরাফার যে পাহাড়টা তার সামনে এসে তিনি এবং পুরো পাহাড়ে আপনারা দেখেছেন যেটা পাথরের পাহাড়ে তার এবং পাহাড়ের মাঝখানে ছিল কাসুয়া কাসুয়াকে তিনি দাঁড় করালেন এরপর তিনি দাঁড়ালেন মুশিয়া কেবাই নাহু ওয়াস্তাকাল কেবলা এরপর তার সামনে রাখলেন মানুষের সমবেত জনতার যে ভিড়টা আছে সেটাকে এবং তিনি কেবলামুখী হলেন কেবলামুখী হলেন তার সামনে থাকলো কাসওয়া তার সামনে পাহাড় আর এরপরে হল কেবলা তিনি কেবলামুখী হয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তিনি এভাবে অকুফ করলেন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার মানে লম্বা একটা সময় তিনি অকুফ করলেন ওয়াদে সোফরাত কালিল যখন সূর্যের আলোটা একটু হলদাটে হয়ে গেল গোলকটা অস্তমিত হয়ে গেল তিনি উপাধি হচ্ছে হেদবু রাসুল্লাহ হেডবু রসুল ইসালাম রাসুল সাল্লাহামের মহাব্বতের একজন ছোট্ট সাহাবি তার নাম হচ্ছে উসানা দিন এবংাম যাত্রা শুরু করলেন প্রত্যেকটা জিনিস যতটুকু তাদের মনে থাকে এভাবে বর্ণনা করার চেষ্টা করতেন রাসুল সাল্লাম যখন উঠে চললেন তখন উটের রশি ধরে টান দিলেন এরপরে টানার কারণে উটের মাথাটা এসে এভাবে বাঁকায়া এসে লাগলো যেখানে যিনি আরভি চড়েন তিনি যেখানে পা রাখেন সেখানে সেটাকে বলা হয় মাওরে অর্থাৎ তিনি খুব সজোরে উঠকে পরিচালনা করলেন ইয়ুল ও বিয়াদিহি তিনি তার হাত দিয়ে বিয়াদিহ লিউ না ডান হাত দিয়ে মানুষকে ইশারা করলেন এভাবে এভাবে বলার অর্থটা কি তিনি বললেন তাহলে দেখা গেল যেহেতু তাঁকে দেখে সবাই আমল করছে তাহলে এই অবস্থা তার একটা ইনস্ট্রাকশন খুবই ইম্পর্ট্যান্ট মানুষ যেন গ্রহী না করে ধীরে সুস্থ চলে এটা কিন্তু জীবনেরও একটা সুন্দর নির্দেশনা তাড়াহুড়ো না করা অস্থির না হওয়া সর্বত্র দৌড়ে শোনা হুড়ো হুড়ি করে তাড়াতাড়ি করে শোনা অথচ আমাদের অধিকাংশের মধ্যে অভ্যাস হচ্ছে একামত হয়ে যাওয়ার পর বাসা থেকে বের হওয়া তারপর দৌড়ে আসা একই অবস্থায় মক্কামদিন দেখেছি প্রচুর অনেক হাজি সাহেবরা বাসায় গিয়ে বসে থাকেন একে আমাদের সাথে দৌড়ে বের হন এবং দৌড়ে গিয়ে তিনি সালাত অংশগ্রহণ করার চেষ্টা করেন নির্দেশনার বিপরীত তিনি বলেছেন হয় তখন দৌড়ে এসো না তোমরা আসো এমন ভাবে যে তোমাদের মধ্যে সাকিনা আছে ধীরস্থিরতা আছে যতটুকু এসে তোমরা পাও ততটুকু পড়ো এবং যেটা তোমাদের তোমরা তোমরা সম্পন্ন করো যাই হোক এরপর রাসুল সাল্লা সাল্লাম আরাফা থেকে যখন চলতে থাকলেন যখনই বালুর কোন স্তূপ চলে আসে একটু উটকেও করে উঠতে হয় তখন তিনি ওটের রশিটাকে একটু একটু ছেড়ে দেন যাতে হাত্তা তাজ বাদর স্তোপে উঠে সেটাকে অতিক্রম করে হাত তিনি এসে তিনি মাঘরিব এবং এশা এক আদান দুই একামাতে পড়লেন প্রথমে পড়লেন মাগরিব মাঘরিব কিন্তু তিন রাখার দিয়ে কোন নেই আর দ্বিতীয় পড়লেন কি এশা আর কোন নফল পড়েননি তিনি কোন নফল পড়েননি এরপর রাসুল সাল্লাহ সাল্লাম শুয়ে গেলেন আর কোনো দোয়া টোয়া করেননি কোনো কাজ করেননি হাত তখন ফজরের সময় উদিত হলো অর্থাৎ ফজরের সময় যখন হয়ে গেল ওয়াসাল্ল ফ এবং ফজর যখন করলেন তিনি কাস চেন তার উঠে চড়লেন হাত হারাম চড়ে তিনি মশল হারের কাছে আসলেন আল মশ আউল হারাম যেখানে একটা মসজিদ হয়েছে এখন মুসদালিফা এবং নাম দিয়েছে মসজিদুল মাস হারামিদ এবং তার আশপাশের নামই হচ্ছে আলমাশারুল হারাম এবং জাহিলি যুগে আমরা বলেছি যারা পোতলিকতার মধ্যে ছিল মুসেকরা তারা মিনা থেকে এই মাসার্ল হারামে আসতো এখান থেকে চলে যেত কিন্তু রাসুল সাল্লাম তাহলে নয় তারিখে থাকলেন মিনায় সারাটা দিন তারপরে রাত্রে আসলেন মুস্তালিফায় এবং ভোরে ফজের উপরে আসলেন মাসারুল হারামে এবং আল্লাহ ঘোষণাও দিলেন এটা সুসল্লা সাল্লামের কমন একটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমরা এর আগে বলেছিলাম ওইটির মধ্যে যেটা সবচেয়ে বেশি তুলে ধরেছেন রাসুনুল্লাহ তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে যাওয়া পর্যন্ত এরপরে তিনি সূর্য ওঠার একটু আগে তিনি আবার দিকে রওনা হলেন এবার তিনি কিন্তু তার পেছনের ব্যক্তিকে পাল্টালেন এবার আরেকজনকে চান্স দিলেন খুব চমৎকার আব্বাসের একটা শারীরিক বর্ণনা দিলেন যাবে বললেন তার চুলগুলো ছিল খুবই সুন্দর দেখতেও তিনি খুবই সুন্দর ফর্ষা ছিলেন আচ্ছা একটা বিষয় কিন্তু মহিলাদের দল অতিক্রম করতে লাগলো ফত ফুয় না ফাদল মহিলাদের দিকে তাকাতে লাগল যুবক ছিলেন মহিলাদের দিকে তাকাতে লাগলেন এটা যুবকদের একটা স্বভাবের দিকে কিন্তু ইঙ্গিত করা হচ্ছে যুবকরা মেয়েদের দিকে বা বিশেষ করে সুন্দরী মেয়ে দেখলে হয়তো তাকায় আচ্ছা এরপর রসুলাম কি করলেন সেটা একটা ইন্টারেস্টিং বিষয় তখন তার মুখে একটু হাত রাখলেন তারপরে একটু ফেরত ফিরিয়ে দিলেন যে মেয়েদের দিকে এভাবে তাকাতে নেই মেয়েদের দিকে এভাবে তাকাতে নিশ্লাম হান্লাহ ছোট্ট ইশারা ছোট্ট ইনস্ট্রাকশন এবং সাথে সাথে যেখানে আল্লাহ মমিনদেরকে বল যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে মেয়েদের দিকে চোখ তুলে না তাকায় এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে সুহানাল্লাহ ছোট্ট একটা ইনস্ট্রাকশনই আফতার জন্য তিনি তখন তাদের দিকে মুখ সরিয়ে ফেললেন দিকে তাকালেন সেটাই বলছে বলছে ফাহু ও আন্দোর তিনি তখন দিক থেকে মুখ আরেক দিকে আবারও তাকাতে লাগলেন সেদিকেও কিন্তু মেয়েরা ছিল ফাহসুল্লাহ আলাহ এখানেও রাসুল সাল্লাহ ফজলের গানে আবারও হাত রাখলেন যেন সে এখানেও তার দৃষ্টিকে সংযত করে হয়তো আমাদের তরুণরা বলবে তাহলে কোন দিকে তাকাব তাই না বিরক্ত হয়ে যাবে বাবার প্রতি অথবা বয়োজ্যেষ্ঠ অভিভাবকের প্রতি যিনি তাকে হয়তো একটা সুন্দর আখলাক শিক্ষা দিচ্ছেন যে না মেয়েদের প্রতি এভাবে তাকাত তিনি কিন্তু ফজল কিন্তু বিরক্ত হলেন না তিনি রাসুল সাল্লাহামের ইশারাটা বুঝলেন কেন রসুল্লা সাল্লাম একবার তার এদিকে হাত রাখলো আরেকবার তার ওইদিকে হাত রাখলো তার মানে হচ্ছে আর মেয়েদের দিকে তাকানো যাবে না। এটা চোখের পর্দা এটা একটা গুরুত্বপূর্ণ মানে মেয়েদের প্রতি তাকানো থেকে কিন্তু টিজিংটা আসে এবং তারপরেই আরো অন্য খারাপ চিন্তা মানুষের মধ্যে আসে ফলে এই একটা সুন্দর ইনস্ট্রাকশন আমরা এখানে পেলাম যে এখানে ছেলেদেরকেও পর্দা করতে হবে অনেক সময় আমাদের বোনেরা প্রশ্ন তুলেন। যে শুধু আমরাই পর্দা করব ছেলেরা কি পর্দা করবে না এখানে রাসুল বললেন হ্যাঁ ছেলেরা পর্দা করবে কিন্তু সবার গায়ে বোরকা চাপানোর প্রয়োজন নেই যেহেতু তারা সমাজের বাইরে অবস্থান করে এবং বিভিন্ন জায়গায় বেশি তাদেরকে যেতে হয় অধিকাংশ কাজী তারা করে ফলে তারা তাদের শালির পোশাক করবে আর চোখে তারা নিচে সংযত নামিয়ে রাখবে আচ্ছা এরপরে আব্দুল্লা বলছেন কুবরা এরপর তিনি মাঝখান দিয়ে চলতে শুরু করলেন যেটা জামরায় আকাবাদ দিকে নিয়ে গিয়েছে যে রাস্তাটা জামরাতুল আকাবা মিনার দিকে নিয়ে গিয়েছে হাত আতল জমাত তিনি তখন একটা গাছ ছিল সেই গাছের কাছে যে জামরাটা আছে অর্থাৎ করলেন তিনি এখানে নিক্ষেপ করলেন প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সাথে তিনি আল্লাহ আকবর বললেন আর কিছু বলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর বলে মোট সাতটা কঙ্কর তিনি নিক্ষেপ করলেন আমাদের অনেক হাজি সাহেবরা অনেক বড় বড় পাথর নিয়ে ফেলেন এটা চোনা বুটের চাইতে একটু বড় সামান্য একটু হের ফেরে কোন অসুবিধা নেই কিন্তু এত ছোট না হওয়া চাই যেটা বোটের চাইতেও ছোট আবার অনেক বড়ও না হওয়া চাই রমান ওয়াদের পাশ থেকে তিনি নিক্ষেপ করলেন এই পাথরগুলো করেই অঙ্কর নিক্ষেপ করেই তিনি গেলেন যেখানে কোরবানি করা হয় না কোরবানির জায়গা তিনি কোরবানির জায়গায় চলে গেলেন তিনি ত্রিষট্টিটা কোরবানির তার নিজের হাতে করলেন কত শক্তিশালী ছিলেন ভাবে। তেষট্টিটা কোরবানি একের পর এক তিনি করলেন। নিজ হাতে করলেন এর আগে আমরা জেনেছিলাম তিনি কয়টা কোরবানি নিয়েছিলেন আলী এবং তিনি দুজনে মিলে একশোটা এরপরে বাকিগুলো আলীকে দিলেন তাহলে আলী কয়টা কোরবানি করল সাতাশটা আলী কোরবানি করলেন সাতাশটা বাকি যেগুলো ছিল সেগুলো এবং আলীকে তিনি তার কোরবানির সাথে শরিক করলেন এখানে তো আমরা আগে জেনেছি আলী রাধি আল্লাহ নিয়ত করলেন সেই হজ মধ্যে একটা সহবর্মিতা আলী এবং রাসুসাল্লাহামের সাথে এবং অন্যান্য সাহাবাদের সাথে সবকিছু কিন্তু ফুটে উঠে এগুলো আমাদের আলোচনা না করলেও আমরা এই বর্ণনার মধ্যে দেখি যে একটা ডিসিপ্লিন একটা একটা চমৎকারিত হওয়ার কোন রিপোর্ট নেই উনি সমস্ত কিছু এখানে রিপোর্ট করেছেন বলতে পারেন জাহরিব না আবদুল্লাহ রবি আল্লাহ ছিলেন তখনকার সবচেয়ে বড় রিপোর্টার চিফ রিপোর্টার কারণ রাসুল সাল্লাহ এই হাদিসটা এত ডিটেলস এত বিস্তারিতা এরপর প্রত্যেক কুরবানির পশু থেকে একটু একটু গোশ একত্রিত করতে বললেন তারপরে সেগুলো একত্রিত করে একটা পাত্রে রাখা হলো পাক করা হলো মানে রান্না করা হলো আলী রাজি আল্লাহ থেকে খেলেন এখানে এই দুজনের কথা বলার জন্য রাদা আল্লাহ তালু তিনি এই কথাটা উল্লেখ করলেন যে তারা দুজনই এই পাত্রের গোষ থেকে খেলেন যে পাত্রের মধ্যে তাদের প্রত্যেকটা কুরবানি করার পশুর গোষ্ঠ রান্না করা হয়েছে পাথর মারলেন তারপরে কুরবানি করলেন এরপরে তিনি চললেন কোথায় মক্কার দিকে তিনিা করলেন গিয়ে তুলফা করলেন ফসল মক্কায় তিনি প্রথমে যোহর করলেন তারপরে গোত্র আব্দুল মোতালেব ছিল তার দাদা অতএব তাদের সন্তানরা যারা ছিল তাদের কাছে তিনি আসলেন তারা হাজিদের পানি পান করানোর দায়িত্ব পান করত তিনি এসে বললেন তিনি যখন আসলেন দেখলেন যে তারা মানুষকে হাজি পানি পান করা আমিও তোমার সাথে উঠাতাম যদি এই ভয় না থাকতো যে আমি যদি উঠাই তাহলে মানুষ মনে করবে আমি তোমাদের থেকে এই দায়িত্বটা নিয়েছি তখন মানুষ এই দায়িত্বটা নিয়ে আবার ঝগড়ায় লিপ্ত হতো ভান্লাহ তাহলে এই যে একটা ট্রেডিশন একটা ঐতিহ্যের উপর সময় মানুষকে ছেড়ে দিয়েছেন যখন তাতে তার একটা খারাপ পরিণাম হওয়ার সম্ভাবনা ইসমাইল বা যেটাকে আমরা হাতিমে কার্বা বলি তিনি সেটাকে সংস্কার করেননি কাবার ভেতরে ঢুকাননি আমরা জানি যে যুগে এই কার্বা যখন পানিতে বন্যায় ভেগে চুড়ে গিয়েছিল তখন তখনকার তৎকালীন যারা সেই জনপদের লোকরা ছিল কুরাইশ এবং অন্যান্য গোদ্র যদিও তারা ইসলামের উপর ছিল না কারণ ইসলামের নবী তখন আসেননি তারা কি করেছিল তারা বলেছে এই কাবাকে আমরা তৈরি হালাল টাকা দিয়ে হালাল টাকা যেখানে শেষ হয়ে গিয়েছিল আরেকটু বাকি থেকে গিয়েছিল সেটাই হলো হাতিম এবং সেই জায়গাটা তারা এমনিই রেখে দিয়েছে পরবর্তীতে এটাকে চিহ্নিত করা হয়েছে রাসুল সাল্লা সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তিনি এটাকে আবার মধ্যে ঢুকাবেন তিনি আয়সাকে বলেছিলেন যদি তোমার কৌমের লোকেরা নও মুসলিম না হতো অর্থাৎ নতুন ইসলামে প্রবেশকারী না হতো আর ভেতর ঢুকাতাম কিন্তু এখন ঢুকালাম না তাহলে কেন কারণ তখন তাদের চিন্তাভাবনা অন্যরকম হবে তাদের অন্যরকম একটা রিয়াকশন হতে পারে যে আল্লাহ নবী আল্লাহর ঘরের গায়ে হাত দিল আবার ঢুকালো ইত্যাদি এরকম কারণ এখনো সঠিক এরম তাদের কাছে আসেনি পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন হওয়ার আগেই বা মানুষকে পুরো মেসেজ পৌঁছানোর আগেই যদি কোনো কাজ করা হয় তাহলে তার কনসেপ্ট ভালো হয় না এটা তার একটা প্রমাণ এরপরে তিনি পান করলেন এবং তার সাথে অন্যরাও পান করলেন এগুলো হাদিসে যাবের মোটামুটি ভাবে রাসুলসাল্লাহ সাল্লাম এর দশম তারিখে মোক্টায় আসা পর্যন্ত কাজের একটা ডেসক্রিপশন এরপরে রাসুলসাল্লাম হালাল হয়েছেন এবং মিনায় ফিরে গিয়েছেন মিনায় তিন রাত্রি তিনি অবস্থান করেছেন দশ তারিখ দেবাগত রাত্র এগারো তারিখ দেবাগত রাত্র বারো তারিখ দেবাগত রাত্র এবং ১৩ তারিখ তিনি পাথর মেরে চলে এসেছেন এগুলো অন্যান্য রাসুল সাল্লা সাল্লাম হাদিসের একটা ডিসক্রিপশন আমি বলেছিলাম যে আমাদের এই আজকের আলোচনায় আমরা আরেকটা বিষয় তো টাচ করবো বাকি থাকলে সেটা আগামী খোদ্বায় শেষ আর আরকি ইনশাল্লাহ মক্কা এবং মদিনার কিছু ফাজিলত এবং মক্কা এবং মদিনায় যারা আমরা জিয়ারত করতে যাই তাদের করণীয় বিষয়টা আমরা বলছেন তিনি তোমাদের থেকে তাদের কোরআদের হাতকে তিনি বাধা দিয়েছিলেন এবং প্রতিহত করেছিলেন এবং তাদের থেকে তোমাদের হাতকে প্রতিহত করেছিলেন অর্থাৎ একটা যুদ্ধ অনুষ্ঠিত হওয়া থেকে তোমাদের সবাইকে তিনি বিরত রেখেছিলেন কোথায় নে বেবকা মাক্কায় এটা মক্কা বিজয়ের দিনটাকে ইন্ডিকেট করা হচ্ছে মক্কা বিজয়ের দিন কিন্তু একটা রক্তারক্তি হয়ে যেতে পারত তাই না রাসুল সাল্লামের প্রতিযন্ত্রিজরি সালে তিনি মক্কা মক্কাতে আসলেন মক্কা বিজিত হলো কোন রক্তপাত হল না সুভাঙ কে রক্তপাত থেকেই জাতিক উদ্ধার করেছিলেন আল্লাহ আল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ এমন একটা সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন বিজয় দান করার পরে আর তোমরা যা কিছু করো আল্লাহ সেসব কিছুই পর্যবেক্ষণ করে মাক্কা আরেকটা নাম আছে একটা হলো মাক্কা আরেকটা হলো আল্লা তালা সুরাহের মধ্যে নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য তৈরি করা হয়েছিল সেটি ছিল বাক্কায় সেটি ছিল বাক্কায় বরকতময় এবং সমস্ত জাহানের জন্য সেটা ছিল হৃদায়তের কেন্দ্র গাইডেন্সের কেন্দ্র গাইডেন্স সেন্টার মক্কার আরেকটা নাম হচ্ছে মা মানে প্রধান সেটি বলার উদ্দেশ্য আল্লাহ তালা বলছেন সুরা সুরার মধ্যে আর এভাবেই তোমার প্রতি আমরা আরবি কোরআন নাজেল করেছি যাতে তোমরা অম্বল কোরা সতর্ক করতে পারো কারণ প্রথমে সতর্ক করেছিলেন তাদেরকে অম্বল করার মানুষদেরকে ওমান হাউলাহা এবং তার চারপাশে যারা আছে তাদেরকেও তুমদের এবং যাতে সেই দিনের ব্যাপারেও মানুষকে সতর্ক করতে পারো যেই দিন সবাই একত্রিত হবে যাতে সমগ্র পৃথিবীর মানুষকে অম্মল করা মানে মাক্কা আর তার চারপাশ বলতে সমগ্র পৃথিবীর সকল জনপদকে বোঝানো হচ্ছে মাক্কা এবং তার চারপাশে পৃথিবীর আর সমগ্র জনপদের লোকদেরকে তাতে সতর্ক করতে পারো আর সতর্ক করতে পারে আমার দিবস সম্পর্কে যেটি আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই এই সতর্ক করার পরে জেনে নিতে হবে দল যাবে আরেকটি নাম আল মধ্যে এসেছে মাক্কার সেটি হচ্ছে আল বালদ আল আম আলবাল মানে হচ্ছে নিরাপদ নগরী নিরাপদ নগরী তাহলে হয়েছে কারণ এটাকে নিরাপদ করেছেন একবার ইব্রাহিম পরে নবী আল্লাহ নিরাপদ হিসাবে ঘোষণা করেছেন মক্কার হারামের সীমানা কি নির্ধারণ করেছিলেন মক্কার হারামের সীমানা নির্ধারণ করেছেন আল্লাহ কার সময় ইব্রাহিম আলাহালের সময় আব্বাস এবং আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে আপন আয়ম বর্ণনা করেছেন যে রসুল্লাহ বিজয় পরে একজন সাহাবি তার নাম হচ্ছে আসাদ আল খুজা আই তাকে মক্কার বিভিন্ন প্রান্তে প্রেরণ করেছেন যেন তিনি ইব্রাহিম সাল্লাম হারামের যে সীমানাগুলো আল্লাহ কর্তৃক প্রাপ্ত হয়েছিলেন সেটাকে আবার চিহ্নিত করেন তাহলে এখানে নতুন কিছু হয়নি ইব্রাহিম করেছিলেন আল্লাহ জিব্রিল কে তার কাছে পাঠিয়েছিলেন জিব্রিল এসে ইব্রাহিমকে জানিয়ে দিয়েছিলেন যে মক্কার এই প্রান্তে এই এই সীমানা হচ্ছে হারামের সীমানা মক্কার হারামের সীমানা সর্বপ্রথম কারা একটা ঘর হিসাবে প্রতিষ্ঠিত করে আল কোরআন আল্লাহ সেটা বলে দিয়েছেন ইব্রাহিম এবং ইসমাইল তাদের আগে অস্তিত্ব আর ছিল না ইসমাইল ওনা ইসামিয়া আলিম সুরাল বা কারা যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে ব্যতুল্লাহ এই পেনাকে তারা উত্তোলন করলেন আর দোয়া করছিলেন তারা উভয়ে হে আমাদের রব আমাদের রেখে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সবকিছু জানেন এবং আলম রানের তাল্লা বলছেন এই বাইতুল্লার মধ্যে মসজিদুল হারামের মধ্যে রয়েছে অনেক নিদর্শন মকাম ইব্রাহিম এই নিদর্শনের আর মানুষের উপর তাদের মধ্য থেকে যারা সামর্থ্যবান তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ ওমান আর যারা অস্বীকার করবে তাহলে আল্লাহ সমগ্র জগত এবং সৃষ্টি থেকে বে নিয়ে আজ অমকা আলোচনা হারাম হওয়ার ঘোষণা মক্কার হারাম হওয়ার ইতিহাস এবং মক্কা ও মক্কাবাসীর জন্য ইব্রাহিম আল্লাহ সাল্লাম কি দোয়া করেছিলেন আর আমরা যারা মক্কায় যাব মক্কায় গিয়ে মক্কার আদব কি করে আমরা রক্ষা করব। এবং এর সাথে কি করা যাবে না আমরা ইনশাল পরবর্তী আলোচনা হৃদয়ঙ্গম করতে পারি যেন সেটাকে আমরা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি আকৌলকিহাদা মুহিম আল্লাহাম القائل ولكل أمة جعلنا من سكا أحمده تعالى وأشكره وأسأله أن يجعل لنا إلى درب الحق طريقا ومسلكا وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمد عبده رسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فاتقوا الله يا عباد الله اتقوا الله واشكروه سبحانه على ما هيأ لكم من هذه الأجواء الروحانية العظيمة وعلى ما حباكم من هذه البنى الوفيرة والآلاء الجسيمة أمن وإيمان أمن في الأوطان وصحة في الأبدان صنوف النعم المادية والمعنوية تتقلبون فيها صباح ومساء فلله الحمد والشكر أولا وآخرا وباطنا وظاهرا أيها المسلمون اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحب الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم وتمسكوا بكتاب ربكم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم واحدروا البدع والمحدثات فانها ضلاله تهدي الى النار نسال الله سبحانه وتعالى ان يجنبنا النار وما يقربنا اليها ثم علموا ان الله سبحانه وتعالى امركم بامر بدا فيه فقال جل من قائل عليما ان الله وملائكته على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على عبدك ورسولك محمد البشير النذير والسراج المنير ورد اللهم على الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن الصحابه اجمعين وعن التابعين وتابعي التابعين واننا معهم بعزك وكرمك يا ارحم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين يا رب العالمين اللهم ادفع عنا البلاء اللهم ادفع عنا والغلا والرياء والربا والزلازل يا رب العالمين اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم اشف مرضانا ومرض المسلمين يا رب العالمين اللهم ارحم اخواننا المسلمين في كل مكان يا رب العالمين اللهم امننا في اوطاننا اللهم امننا في اوطاننا واصلح ولاه امورنا العالمين اللهم ارزقهم البطانة الصالحه الناصحه لدينها وامتها يا العالمين اللهم ابعد عنهم بطانه السوء يا, يا, يا رب العالمين اللهم اللهم اقض حاجه رب العالمين اللهم حاجات المسلمين رب العالمين اللهم وفقنا لما تحبه وترضى يا العالمين اللهم وفقنا لما تحبه وترضى يا رب العالمين يلا طبيب আমাদের সকল ভাইবন্দের বোনদের সমস্ত হাজাতকে পূরণ করে দাও আমাদের সকল পাপকে তুমি মোচন করে দাও আমাদের ভুল বিভ্রান্তি তুমি মাফ করে দাও ই আল্লাহ তুমি আমাদের সবার উপর বরকত নাজিল করো আমাদের যে আর যেখানে যে হাজাতি আছে তুমি সেটি পূরণ করো এ আল্লাহ তুমি আমাদের কি মন্দ আশা পোষণ করা থেকে রক্ষা করো আমাদের প্রত্যেককে সমতি দাও ভালো মন দাও ই আল্লাহ তুমি আমাদের মধ্যে ইমানি জাদবা দাও কোরআন এবং অনুসরণে তৌফিক দাও ইসরি জনপদ থেকে তোমার গজব এবং পূর্ণ হেদায়ত দান করো হেদায়তের উপর রাখো আমাদের মধ্যে ভালোবাসা সম্পৃতি তৈরি করে দাও আমাদের মধ্যে যারা হজে যাচ্ছেন তাদের হজ করা সহজ করে দাও তাদের হজকে কবুল করে নাও তাদের অমরা এবং হজকে নিষ্পাত হওয়ার একটা প্রোগ্রাম হিসেবে কবুল করে নাও সেই হজ করার তৌফিক দাও যে হজের ব্যাপারে তোমার বলেছেন। রাসুল সাল্লাম বলে আর কিছু নয় ইয় আল্লাহ তুমি আমাদের ভালো কাজগুলোর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করো ইয়া আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করো এবং যে সমস্ত কাজ জাহান দিকে ঠেলে দেয় সেই কাজ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো ইয়া আল্লাহ